সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ علی আলমিন ও সালাতফলিউল মুসলিহী নবীনা মহামলা আলহি ও আসহাবিহ আজমাইন আহাদ দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফ তহাবি রহমতুল্লাহ রচিত বয়ানসূল উল্জামা আহসূমাত আকিদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম এই অংশ আলোচনা করছিলেন আল্লাহর কালাম সম্পর্কে তাঁর কালাম শ্রুত হয় এবং তার কালাম আল্লাহর একটা শিফত এ বিষয়টি তিনি এখানে তুলে ধরেছেন বিশ্বের কোরআনে করিমে আল্লাহ তালার কালাম এ বিষয়টি তিনি বিস্তারিত তুলে ধরেছেন এই বিষয়টি আলোচনায় আমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি গত দুটি পর্বে যে আল্লাহ তালা কথা বলেন এবং কোরআনে করিমে সুস্পষ্টভাবে তা উল্লেখ হয়েছে এবং আল্লাহ তালের এই কথা বলার গুণটি এবং সে কথা শ্রুত হয় শোনা যায় এবং সে কথা শব্দ দ্বারা হয় এবং সে কথার বর্ণ আছে সে কথা নবীরা শুনেছেন এবং সে কথা অন্যেরও কাফেরদেরকে শোনানোর জন্য নবীদেরকে নির্দেশনা দিয়েছেন কোরআন একিমে সেটা আমরা দুটি পর্বে কোরআন থেকে উল্লেখ করেছি রসল্লাহ আসলাম হাদিস থেকেও তা উল্লেখ করেছি আমরা আজকের পর্বে আমরা আলোচনা করব যে আমাদের পূর্বস্বরীরা সম্মানিত পূর্বস্বরী যারা ছিলেন সালফে সালেহ যারা বিশেষ করে সাহবাহ কেরাম তাহাব আইমা মুস্তাহিদিন তারা সময় আল্লাহর কালাম আল্লাহর কালাম বলতেন অর্থাৎ আল্লাহ বলতেন তারা কখনো এইভাবে কোনো সন্দেহ পোষণ করেননি অর্থাৎ কোরআনে করিমে আসছে এবং আমাদের সলবে সাব্যস্ত হয়েছে যে আল্লাহ করতে হবে এবং যেই কালাম শোনা যায় সেরকমভাবে সাব্যস্ত করবে যে আল্লাহ তাল কালাম শোনা যায় এবং সেটা শব্দ এবং অর্থ সহ এবং সেটার বর্ণ আছে এভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে আল্লাহ তালা কোরআনে করিম আমাদের জন্য নাজিল করে সেটা আমরা তেলাওয়াত করি সেটাও যে সেটাও যে শব্দ এবং অর্থ সহ সেটাও আমরা আজকে বিভিন্ন আমাদের বিভিন্ন পূর্বসুরী আহ যে সমস্ত আলেমরা চলে গেছেন যে সমস্ত পূর্বসুরী সত্যিকার আল্লাহর বান্দারা চলে গেছেন সাহাবা তাবিন তাদের কথা দিয়ে সাব্যস্ত করতে চেষ্টা করবেন প্রথমে আমরা একজন সাহাবীর একটি আথার নিয়ে আসছি আথার বলা হয় ওই সমস্ত বাণীগুলিকে যেগুলি হাদিস নয় অথচ সাহাবা তাবিন থেকে আসছে তাদের বর্ণনা এবং যেগুলো হাদিসের মতো মর্যাদাপূর্ণ সেগুলিকে আথার বলা হয় সে আথার মধ্যে প্রথমে আমরা আলোচনা করছি ইমাম নিয়ার ইবনে মোকরাম রাজিউল্লাহ আনহু তিনি সাহাবি ছিলেন তিনি অবক্কা রাজিউল্লাহ আনহু একটি ঘটনা বর্ণনা করছেন যখন মক্কায় ছিলেন তখন মাঝে মধ্যে কাফেরদের সাথে তার বিভিন্ন রকমের ডিবেট হতো আলোচনা হতো অব একদিন বললেন যে আল মক্কাবাসীদের সাথে তিনি একটি আহ ভবিষ্যৎবাণী করলেন এটা যে আমার যতটুকু আমি শুনেছি সেটা হচ্ছে যে রোমের উপরে পারস্যদের উপরে রোম জয়লাভ করবে অর্থাৎ তখন যুদ্ধ চলছিল রোম এবং পারস্য দুই বড় সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলছিল যে আমি বিশ্বাস করি রোমের উপরে রোমরা পারসের উপরে জয়লাভ করবে পরবর্তী দেখা গেছে রোমরা পারসের উপর জয়লাভ করল তখন আল্লাহ তালা নাজিল করলেন আয়াত নাজিল করলেন তখন আহ আউ বকর তাদের কাছে আসলেন কোরাইশের কাছে আসে বললেন ফকা আলিম তাদের কাছে শোনালেন ফকালু কালামা তারা তখন বলল এটা কি তোমার কথা এটা কি তোমার কথা আমি নাকি মহম্মদ সাল্লা কথা কালা তখন আহ বকর বললেন সাহেবি এটা আমার কথাও নয় আমার সাথী মোহাম্মদ সাল্লা কথাও নয় ওলা কিনু কালাম বরং এটা হচ্ছে আল্লাহ তাল কালাম তাহলে আব্দাহ সুস্পষ্ট হলেন বললেন তিনি বলে দিলেন কালাম এটা কালাম নয় বা তাঁর যিনি উচ্চারণ করছেন তার নয় যার কাছে যিনি বর্ণনা করেছেন তাবলিক প্রচার করছে তার নয় এটা শুধুমাত্র আল্লাহ তাল কালাম এটা প্রমাণিত হয়ে গেল অন্য শব্দে আসছে আল্লাহাজা আল্লাহ তালা এই বাণীটি নাজিল করেছেন এই কথাটি নাজিল করেছেন তিনি বলেন দ্বিতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করছি যে ঘটনা ইফকে ঘটনা আমরা সবাই জানি যে এক যুদ্ধে সোল্লা সাল্লাম আয়সারিয়াকে সাথে নিয়ে গিয়েছিলেন সেখানে একদিন আশারাদি আল্লাহ আনহা তার হার হারিয়ে ফেলেন হার হারানোর পরে তিনি হার খুঁজ যাওয়ার সময় কাফেলা থেকে আর কি করলেন তিনি পিছনে সব খোঁজ খবর নিয়ে রাখতেন কি হচ্ছে না হচ্ছে তিনি এসে দেখলেন যে উম আশারাদি আল্লাহ আনহা তিনি শুয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি ইন আল্লাহ পড়লেন ইস্তার পড়ার কারণে আশারাদ সজাগ হয়ে গেলেন তিনি তাকে ওট দিলেন সেখানে উঠে চলে গেল কিন্তু যারা কুচক্রি মহল ছিল তারা যে কোনো খারাপ কথা প্রচারের জন্য তারা সবসময় উদ্গ্রীব থাকত তারা প্রচার করে বিভিন্ন খারাপ কথা প্রচার করেন আইসারিআ সম্পর্কে রসুল বিষয়টি বিব্রত ছিলেন অনেকদিন পর্যন্ত আসার আল্লাহ তার জন্য আয়াত নাজির করে তাকে পবিত্র হিসেবে ঘোষণা করলেন এবং এই আয়াত কেয়ামত পর্যন্ত তেলাওয়াত হয় এবং সমস্ত মানুষ এটা তেলাওয়াত করে আল্লাহ নাজির করলেন যারা এই ভাষা প্রসার করতে বেশি পছন্দ করে তাদের উপর যারা পছন্দ করছে তাদের উপর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ তালা খোরানে পবিত্র ঘোষনা করে আরো অন্যান্য আয়ত্নাজিল করেছেন এই আয়ত্তের ব্যাপারে আয়সারাদি আল্লাহা কি বলছেন শোনেন সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় আয়সারাদি আলহাম বলে মা আজ্ন মা কিন্তু আজন্য কখনো মনে করি নাই যে আল্লাহ তালা আমি যে পবিত্র এই কথাটা নাজিল করার এই কথাটা বলার জন্য এমন কোন আয়াত নাজিল করবেন যা তেলাবাদ করা হয় এটা আমি কখনো ধারণাও করিনি আমার নিজের ব্যাপারে বিষয়টা এত নিকৃষ্ট জিনিস আমার জন্য যে আল্লাহ এই বিষয়ে কথা বলবেন যে এমন কোন আয়াত যে আমার তো তেলাবাত হবে এটা আমি আমার ধারণাই ছিল না অর্থাৎ তিনি মনে করছেন যে আমার একটা সাধারণ বিষয় এটা নিয়ে আল্লাহ তালা কথা বলবেন এবং সেই কথাটা কে পর্যন্ত মানুষের মুখে মুখে তেলাওয়াত হবে এটা আমার বিষয়টা আরো অনেক নগণ্য জিনিস কিন্তু আল্লাহ তালা কথা বলেছেন করেছেন এটা দ্বারা আমরা এটাই উদ্দেশ্য ঘটনাটা বলা উদ্দেশ্য এটাই যে একটি শব্দ যে আহকার কান আহকার আমার বিষয়টি একেবারে একটা নগণ্য বিষয় ছিল যে আল্লাহ তালায় বেআইতে যে আল্লাহ তালা এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন যা কেমন তেলাবাত করা হবে এখনও তেলাবাত হচ্ছে আল্লাহ তালা যে নাজিল করেছেন যে যারা এই মোমেন মহাসেনাথ গাফিলাত এদের ব্যাপারে যারা কথা বলে তাদের কঠোর মিথ্যা কথা বলে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এই যে আল্লাহ তালা নাজিল করলেন কথা বললেন এটা আশা দিলেন স্পষ্ট বলেন আল্লাহ তালা কথা বলেছেন তাহলে আল্লাহ তালা কথা বলেন এই আল্লাহ তালা যারা নাজিল করেছেন এটা আল্লাহ তালার কথা বাণী এটা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো আরেকটি দরিল আমরা যেখানে খাবি থেকে বর্ণিত পড়োশী ছিলেন তিনি একদিন খাব্বাব রাদি আলাহ আনহুর শাসে যাচ্ছিলেন দুজনে একসাথে মসজিদে যাওয়ার সময় তখন খাব্বাব রাদি আনহু তার হাত ধরে বললেন ইয়া হানা হে অবিল কাছে যতটুকু পারো কালাম ছড়া আর কিছু দিয়ে তুমি আল্লাহর এত নৈকুট অর্জন করতে পারবে না অর্থাৎ কোরআনে করিম দিয়ে কোরআনে করিম ছাড়া অন্য কিছু দিয়ে আল্লাহর নৈকুট অর্জন করতে এত নৈকুট অর্জন করতে পারবে না এটা খাবিহু তার সাথী ফরোয় অফলকে রফলকে বলে দিচ্ছেন এর অর্থ হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে কোরআন করিম আল্লাহর কালাম যে এই কালাম এই বাণী যে ব্যক্তি সুন্দরভাবে পড়বে উচ্চারণ করবে আমল করবে এই কালাম অনুসারে সে আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্যপূর্ণ ব্যক্তিতে পরিণত হবে এখানেও আমরা দেখতে পাই যে সাহাবা এ কাম রদ তাদের কাছে এটা শতসিদ্ধ ছিল যে কোরআন করিম আল্লাহর কালাম আল্লাহর বাণী সেটা শোনা যায় সেটা দেয় সেটা সুসূত হয় এবং সেটা শব্দ এবং অর্থে আল্লাহ তালা বলেছেন অন্য কিছু নয় চতুর্থ আরেকটি দলিল আমরা দিতে চাই নাফে মালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি فقال <تصفيق> ان ابن يبدل كلام الله فقال ابن عمر রাদিয়াল্লাহ عنهما كذب الحجاج ان ابن لا يبدل كلام الله تعالى <تصفيق> ولا يستطيع ذلك নাফে মাওলা ইবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একান্ত শিষ্য যিনি একদিন খাজিয়া জিবুফ সাকাফি খোদবা দিলেন ভাষণ দিয়ে বলছিলেন তার ইবনাই আব্দুল কালাম পরিবর্তন ঝগড়া ছিল মক্কা এবং এলাকার জন্য বিশেষ গভর্নর হিসেবে নিয়োজিত আর আবদুল্লা ইবন তখন মক্কাতে তিনি তার ক্ষমতা সুসংহত করেছিলেন তখন হাজিয়া জিবিন ইউসুফ দাঁড়িয়ে আব্দুল্লাবর বললেন যে হাজ মিথ্যা কথা বলছে আবদুল্লাব নজুবাইর কখনো আল্লাহর কালাম পরিবর্তন করবে না এবং সেটা করতেও সে সক্ষম হবে না আল্লাহ তাল্লার কালাম পরিবর্তনকারী কিছু মানুষ হয়তো সেটা শত সিদ্ধ ছিল এমনকি হাজিয়া মতো ব্যক্তিও স্বীকার করছে যেটা আল্লাহর কালাম আল্লাহ তাল্লাহার বাণী তাহলে বোঝা গেল যে ওই সময় কেউ আল্লাহ তাল্লাহার বাণীর ব্যাপারে কোন রকমের দিমত পোষণ করেননি এটা ছিল প্রথম যুগের সমস্ত মানুষ আল্লাহ তালার বাণীর ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না প্রথম যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে এমন ইহুদ্দিন আসারা তাদের যারা ইসলাম তারা তাদের ভিন্ন মতবাদ নিয়ে এসে ইসলামগুলিতে প্রবেশ করেছে তারাই শুধুমাত্র এটা পরিবর্তন করেছিল এর আগ পর্যন্ত কখনো আল্লাহ তালার বাণী আল্লা তাল কথা বলেন আল্লাহ তালার বাণী নাজিল হয়েছে কখনো কোন রকমের মতভেদপূর্ণ বিষয় ছিল না ইমাম ছিলেন সেকা ছিলেন তিনি বলেন ফদুল কোরআন আলাহ সাহা কালাম আল্লাহ তিনি বলছেন কোরআনের ফজিলত অন্যান্য সমস্ত কালামের উপরে কোরআন এর ফজিলত ওই রকম যেরকম আল্লাহ সৃষ্টিকুলের উপরে আল্লাহ তালার ফজিলত তারপর তিনি এটা হাদিসেও আসছে আমরা আলোচনা করেছি এর আগে কিন্তু হাদিসে আসার পরেও তিনি একটা অতিরিক্ত শব্দ বলেছেন সেটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ওয়াদিখা আন্নাহু মিনহু কারণ এই কালাম আল্লাহর কাছ থেকে আসছে এই বাণী আল্লাহর কাছ থেকে আসছে এই কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে মিন হু যেটা আমাদের ইমাম বলেছেন ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ বলেছেন মিন হু তার কাছ থেকে সেটা সূত্রপাত হয়েছে সেটা আমরা দেখতে পাই ইমাম আবি আব্দুর রহমান সুলামি তিনি এই কথাটি প্রথম উচ্চারণ করেছেন তিনি বলেছেন আন্নাহু মিনহু এই কালাম আল্লাহর পক্ষ থেকে আসছে মিনহু বাদা আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছ থেকে যে কালাম আসছে সেটার মর্যাদা বেশি হবে অন্যান্য সমস্ত কালামের চেয়ে এতে আবার সন্দেহ করার কিছু নেই ষষ্ঠ যে দলিলটি আমরা দিতে পারি সেটা হচ্ছে কাতাদাম সাদুসি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন বড় আলেম আপনারা জানেন সমস্ত সাহাবা کرام সাহাবা کرامের ছাত্রদের মধ্যে তিনি বিখ্যাত একজন ছাত্র ছিলেন তার সাইয়্যিদ তারবীদের মধ্যে একজন সাদাতুত তাবীদের মধ্যে একজন তাবীদের শাদদারদের মধ্যে একজন তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বিশেষ শিষ্য ছিলেন তিনি বলেন আল্লাহ তাআলার বাণী ফাআমাল্লাযিনা আমানু ফায়আলমুন আন্নাল হাক্কু মির রাব্বিহিম যারা ঈমান আনে তারা যে এই কালাম অর্থাৎ এই যে আল্লাহ তালার এই কোরআনে করিম আনাউর হক কুমুর রব্বিহীম আল্লাহ কাদ রবের পক্ষ থেকে হক এই আয়তের তফসির করতে গিয়ে কথা দা রহমতুল্লাহ আলাই বলেন ইয়াহাহুর কালাম রহমান তারা ভালো করে জানে যে এটা রহমানের কালাম আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহ করেছেন এবং তার শব্দ সেটা তার শব্দ এবং তার শতসিদ্ধ ছিল এই জন্য আপনি করবেন বা আপনি শুনবেন তখন আপনার মনে এটা যখন জাগ্রত হয় যে আল্লাহ তাল কালাম যারা ইমান আনে তারা মনে করে দিন আমার হাকবিহীম কিন্তু যারা কুফুরি করে তারা শুধুমাত্র বিপরীত করতে পারে ইমান তার মাত্রেই স্বীকার করতে হয় যে আল্লাহ তালার বাণী এ কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে সেটা এসেছে এই বিষয়ে এমন এত অনেক বেশি আয়াত আসছে যে আমরা এখানে সংক্ষেপে শেষ করতে পারবো না শুধু কয়েকটি নমুনা পেশ করলাম যে আসলে সাহাবাহ কারের কাছে এটা একটা স্বতঃসিদ্ধ ছিল তামিনের কাছে একটা প্রমাণিত সত্য ছিল যে আল্লাহ তাল কালাম আল্লাহ তাল কালাম রয়েছে এবং তিনি কথা বলেছেন কোরআনকারীম আল্লাহ তালার কালাম এ বিষয়টিতে কোনো সন্দেহ ছিল না আমরা এখন কয়েকটি বিবেক গ্রাহ্য কিছু দলের আমরা পেশ করতে চাই যা সুস্পর্শভাবে প্রমাণ করবে যে আল্লাহ তালা কথা বলেন এবং কথা বলার একটি গুণ তা অবশ্যই विश्वास कर दिखाई ठेले दिए कथा मध्य दल बुझते कथा बोला भलो गुण निस्संदेह कथा बोला भलो गुण पूर्णतार गुण और कथा ना बोला एक दुरबल गुण कथा ना बोलते परा दुरबल गुण जो दुनिया जाराइ कथा बोले তারা মানুষের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি বলে শিক্ষিত যারা কথা বলতে পারে না তার দুর্বলতা এবং তারা তাদের মধ্যে কমতি আছে তাদের মধ্যে পূর্ণতা পাইনি আমরা বলে থাকি যে আল্লাহ রব্যুল ইজত যিনি অলিল তার তার কোনো কিছুতেই আমরা সামঞ্জস্য দিচ্ছি না আমরা বোঝানোর জন্য যে মাথাল আলা সাধারণত কেসল আউলা আল্লাহ তাল ব্যবহার করা যায় যে দুনিয়াতে যদি কোন মানুষের ক্ষেত্রে কথা বলা একটা ভালো গুণ হয় কথা বলতে পারা আল্লাহ তাল্লার জন্য কথা সাব্যস্ত করাটা অবশ্যই ভালো গুণ হবে সেই জন্য আল্লাহ তাল্লাহার জন্য আমরা স্বীকার করি যিনি যে স্বীকার করব যে তিনি অবশ্যই কথা বলেছেন তার কাউম গরুর পূজা লিপ্ত রয়েছে গরুর বাচ্চার পূজা লিপ্ত রয়েছে তখন আল্লাহ তালা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আহ আলম ইয়ারা আন্না ইউ কলিম সাবিল্লা তারা দেখে না যাচ্ছে যে গরু তার সাথে কথা বলতে পারে না তাদের পদ দেখাতে পারে না অর্থাৎ एर विपरीत आल्ला तरह कथा तर बाणी दिए कित तर के पद देखिए हालाल हालाम पद देखिए दिए इमरान पद देखिए दिए আল্লা তালা কথা বলেন আর গরু কথা বলতে পারে না এই জন্য গরু পূজা থেকে আল্লাহ নিষিদ্ধ করেছেন তাদেরকে তাহলে আল্লাহের গুণ সেটা স্বীকার করতেই হবে ইব্রাহিম যখন তাদের ভেঙ্গে দিলেন তখন বললেন যে তোমরা তাহলে জিজ্ঞাসা করো একে যে এ যদি কথা বলতে পারিস তাকে জিজ্ঞাসা কে তাকে ভেঙে দিল চুনমার করে দিল তখন তারা বলেছিল যে তুমি জানো যে এত কথা বলতে পারে না তখন ইব্রাহিম আল্লাহ সুযোগ পেয়ে গেলেন তিনি বললেন যে যদি কথা বলতে পারে না তাহলে যে কথা বলতে পারে না তার এবার তোমরা কেন কর এর অর্থ হচ্ছে যে কথা বলতে পারে না সে নিকৃষ্ট যে কথা বলতে পারে সে উৎকৃষ্ট আল্লাহ তালা কথা বলেন এটা আমাদেরকে আমাদের বিবেক ও সাহেদে সেটাকে আমার স্বীকার করতে হবে দ্বিতীয় যে জিনিসটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কথা আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন এদের মাধ্যমে যদি আল্লাহ তালা কথা না বলবেন কিভাবে আমাদের তাদের কাছে ওহী পাঠাবেন ওহাই পাঠানোর জন্য অবশ্যই তিনি কথা বলেছেন সে কথা আমাদের কাছে আসছে সুতরাং কথা বলা আল্লাহর একটি গুণ সেটা সুসাব্যস্ত হল এটাই আমরা প্রমাণ করতে চেয়েছি গত কয়েকটি পর্ব এই পর্বেও যে আল্লাহ তালা কথা বলা আল্লাহ একটি গুণ এবং তিনি সে কথা শব্দ দিয়ে কথা বলেছেন এবং মানুষের শুনেছে ফেরেস্তারাও শুনে এবং ইমানদাররাও শুনেছে সে আল্লাহ তালার বাণী শুনে এবং এমনকি আল্লাহ তালার এই বাণী শোনার জন্য কাফেরদেরকে শোনানোর জন্য আল্লাহ রবিকেও নির্দেশ দিয়েছেন নবীরাও শুনেছে আল্লাহ তালার বাণী তাহলে আল্লাহ তালার বাণী এই বাণী অবশ্যই শ্রুত এবং সাব্যস্ত হয়েছে আল্লাহ তালার বাণী রয়েছে এবং তিনি কথা বলেছেন ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো কোথায় কোথায় আল্লাহ তালা কথা বলবেন দুনিয়াতে কিভাবে কথা বলবেন আখরাতে কিভাবে কথা বলবেন এবং কথা বলার এই গুণটি সাব্যস্ত করা আমাদের অনেক এর সাথে জড়িত রয়েছে আমাদের ইমিয়ানি অনেক বিষয় এবং আখরাতের অনেক বিষয় জড়িত রয়েছে বিষয়টি আমরা সুস্পষ্ট করব। আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি